পর্যন্ত আল্লাহ দু একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করবো ইনশা আল্লাহ মাহফিলের শিরোনাম দেওয়া হয়েছে তাকসিরুল কোরআন আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে ওর আগের তাকসিল করার জন্য जीवन भरे का दायित्व चापिए देरों का चपिए देखा जरूरी कुर आने अपन सामने उपस्थापन कर যদি কিন্তু সারা জীবন ঘুরে ঘুরে কোরআনের দুইশো বা তিনশো আয়তের তা স্থির জীবন কাটিয়ে যাই আর বাকি হাজার হাজার আয়াত যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী এভাবেই পড়ে থাকে যেখানে যেভাবে কিতাবের মধ্যে রয়ে গেছে তাহলে তাদেরকে এনেছিলাম তাদের কাছ থেকে কলায়নের জ্ঞান অর্জন করার জন্য তাদের কাছ থেকে কলায়নের আমি নিজেদের জীবনকে আলোকিত করার জন্য কিন্তু তারা এসেছিল কিন্তু তারা নিজেদের দিকে তাকিয়ে পিঠের দিকে উপস্থাপন করেছিল আর কিছু করেছিল কিন্তু আল্লাহ কেউ তোর ময়দানে আজকে তো আমরা ব্যাপারে জাহার নামের করে দিচ্ছ যেহেতু সারা জীবন কোরআনে কিছু মেরেছে আর কিছু ছেড়েছে আল্লাহ আমরা তো জাহার নামে তোমার ফয়সলা হয়ে গেছে কিন্তু তোমার কাছে একটা আবেদন আমরা জাহার নামে কিন্তু जा पार्टीजे के आगे जहांगामे करते देखते चाहिए आल्लाजेस पापी से कफुर के धारण हूं मतबादी आदर्श हो, मतदर्श दृष्टि चिंता चेतना जारी हूं से दिन तारा बोल रब्बानापालना तो नेता बड़ोर कथा शुने कथा मेरे ময়দানে তুমি তাদেরকে দ্বিগুণ আজাদ দাও কাবিরা আর তাদের পর তোমার বড় লাল আকর্ষণ করো তা আমরা চাই না কেমতের আল্লাহিত হতে আমরা চাই না কামতির দিন দ্বিগুণ আজাদ মাথায় চেপে দিতেন এজন্য যতদিন পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখেন কোরআনের যে অংশগুলো বছরের পর বছর যুগের পর যুগ চোখের আড়ারে হয়ে গিয়েছে समाज से, से मानवना कार मने भलो लागे और कार कनीजे आगन धरने से नबी के आदेश देना के बोल নির্মা অঙ্গলে রাখবে আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয় আপনি সব কিছু পৌঁছাতে থাকেন একটা জিনিস অধন করবেন না दायित्व पालन करें हाँ सब पहुंचाते गले भये झुकी आंका आदि घबर दें মানুষের হাত থেকে হেফাজত করবেন চোদ্দ নম্বর করার প্রথম পৃষ্ঠা সুরে হিজুরের নয় নম্বর আয়ত্ত জানিয়েছেন ইন্নায় রহমানের মানুষ যদি কোরআনকে ধ্বংস করার ষড়যন্ত্র নিয়ে ময়দান অবতীর্ণ হয় তারপরে যেহেতু আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন সুতরাং গোটা দুনিয়ার সবাই মিরেও এই কোরআনকে ধ্বংস করতে পারবেন আর সাত যে আয়াত আমি প্রমাণিত হয় যারা কোরআনের বিধান পৌঁছে যারা কোরআনের আলাজ প্রত্যেকের কানে কানে পৌঁছে আল্লাহ তারা চেননি ভাবে কোরআনকে হেফাজত করেন তাদেরকেও আল্লাহ নিজ গাইভি মদে হেফাজত করে तर बेपारे मध्य मध्य साधारण सबकिछा नहीं सब जगह उपस्थित थकिओ ना साधारण जे तीन टाइम आयात आलोचन आम तीन आयात कर যে তিনটা আয়াত সুরে হাজের ৩৮ থেকে বিবেদন জানিয়ে যাবো যে কথাগুলো আলোচনা করা হয় প্রত্যেকটাকে নিজের বিবেকে ধারণ করুন এরপর প্রয়োজনে নিজে তার সিরের কেটাব এর সঙ্গে মিলান যদি মনে হয় কথাগুলো হয় তাহলে অবশ্যই গ্রহণ করে আপনি বাধ্য যে তিনটা আয়াত করেছে প্রথমে আয়াতগুলো গুলো অনুপাত করি প্রথম আয়াত ৩৮ নম্বর আয়াত এই আয়ত্তের মধ্যে আল্লাহ জানাচ্ছেন নিশ্চয় আল্লাহ প্রতিহত করেন ইমানদারদের থেকে কি প্রতিহত করেন সেটা জানার নেই কারিমের একটা মূলনীতি হল কোন কিছু যদি উজ্জ্ব রাখা হয় সেটা ব্যাপকতা বোঝায় আল্লাহ বললেন আল্লাহ প্রতিহত করেন আল্লাহ নিজেই বাঁচান মুমিনদের থেকে কি প্রতিহত করেন যেহেতু উচ্চ তার মানে ব্যাপক তার মানে মুমিনের বিরুদ্ধে শিক্ষিকরা যদি ষড়যন্ত্র করে মুমিনের বিরুদ্ধে ইহুদিরা যদি ষড়যন্ত্র করে খ্রিস্টানরা যদি ষড়যন্ত্র করে মোনাফিকরা যদি ষড়যন্ত্র করে মোটাদা যদি ষড়যন্ত্র করে অগ্নি পূজকরা যদি ষড়যন্ত্র করে প্রতিমা পূজারা যদি ষড়যন্ত্র করে গোটা জুরিয়ার সবাই মেরাও আল্লাহ নিজে জানাচ্ছেন ইন্না ইন্না মানে নিশ্চয়ই তার মানে সন্দেহ করার কোনো অবকাশ নাই মুমিনকে বাঁচান একমাত্র আল্লাহ রসুলকে সাহাবিরা বাঁচায়নি मुस्लिक दर हाथ बाचिए अल्लाह करल्लाज्ज रेखे तारे सकल षड़ी षड़ सकल चक्रांतकार चक्रांत केल्लाह हिफाजत करेंपर आयात शेषांश बोल আয়াত উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে मक्कार जीवने सत्तुर चाहते अदी आयात नाजिल होबर बेपारे एक मार खेल हारे गाल प्रयो पेटे दार खबर बला जाए हाथ तोला जा তোমার চোখের সামনে যদি এমনকি ইসলামের প্রথম শহীদ কোনো পুরুষ না একজন নারী প্রথম মুসলমান ছিলেন নারী খাদিজা রবিআা প্রথম শহীদ নারী সুময়া আদি আল্লাহা অপরাধ কিন্তু একটাই সেই সময়ে কিন্তু জিহাদের বিধানও ছিল না যে বলবে সুমাইয়া জঙ্গি ছিল জঙ্গি গ্রুপের সঙ্গে কানেকশন ছিল বলার সুযোগ নাই সুমাইয়া সাধারণ একজন মুমিন ছিল সাধারণ একজন মুসলমান ছিল যার পাপ একটাই ছিল আল্লাহ একদিন বিকালবেলা ঘরে ফিরছে আবু জাহাল গালাগালি করলো যখন দেখে গালি তো দিয়েই যায় কিন্তু এক হাতে তালিত বাজে একটা পর্যায়ের আগে অগ্নিশর্মা হয়ে খুব উত্তেজিত হয়ে হাতে থাকা বর্ষা দিয়ে সময় লজ্জাস্থলে আঘাত করে বসলো নরধম সেই সময় সময় শাহাদ বরণ করলেন সবুজ পাখির ভিতর ঢুকিয়ে দিয়ে দিলাম তোমাদের জুলুম করা হয়েছে আর মাজুমের হক আছে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললো কে হক নাই তুমি আর সবাই এই কথা মানতে বাধ্য সে প্রতিরোধ করে তুলবেন সক্ষম তো গেল দুই আয়াত এই দুই আয়াতের আলোচনা শেষ করিয়েন্লা আমরা তিন নম্বর আয়াতে প্রবেশ করব ধৈর্য আছে তো নাকি যে কথাগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে নাকি অগুরুত্বপূর্ণ मुमिन देर के प्रतिहत करेंट्री नम्बर आया बना कर्ती आते देखा जा मुमिन एक शब्द पर संगे शब्द एलोपाथर कथा बारेना मन चेक एलोथर कथा बोलतेन और करीमर को आयत रथर ही नहीं এই আয়তের সঙ্গে পরের আয়ত জানিয়ে দিয়েছেন আল্লাহ মজলুমকে হেফাজত করবেন মজলুমের হাতেই করবেন আমার আল্লাহ কোরআনের অন্য জায়গায় জানিয়েছেন হয়তো আমাদের ধর্মে ফিরে আসো অন্যথায় তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেবো देव और जदि इसलम थो नागरिकत छे अनुमति देवना भारतवर्षीन स्वाधीन होते तुम बच्चन शासन पे तुम धक्का दिए हिंदुस्तान बेर की इतिहास संगे मिल पा जाए कुरान तो रूपकथार गल्पनिना कुरान तो इतिहास शेखान जो आसानी कुरान तो हुदल्ल যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়ত আল্লাহ ফেরাউনের কথা জানিয়েছেন আল্লাহ জানিয়েছেন অতীতের গল্প শোনানোর জন্য না আল্লাহ জানিয়েছেন এক ফেরাউন বিগত হয়েছে কেরামত পর্যন্ত আর হাজার ফেরাউন আসবে সেই ফেরাউনের মোকাবেলায় মুসাকি করেছেন আল্লাহ জানিয়ে দিয়েছে যারা এখন চান্ডতে ঢেতে চায় অতীতের লঞ্চ হতে চায় আল্লাহ তাদের সামনে मुखेरा अंतरे प्रवेश करीबन जो कमान छे प्रकृत मुमेंट क्या সেই বেলাল সাধারণ নওমুসলিম। আমাদের মতো পঞ্চাশ ষাট বছর বয়স্ক মুসলমান না সারা জীবন কেটেছে ইসলামে সেই ছোটবেলায় আরিফা থেকে আমাদের প্রচলন শুরু এখনো পর্যন্ত প্রচলছি তারপর যখন ঝুঁকির মধ্যে পড়ে যায় ইসলামের কথা মনে থাকে না লম্ব লম্ব দেওয়া জানে না আমাদের মতো এত হিকমত ঠিকমুখ বুঝে না এত কৃষি ধারে না বেলাল হৃদয় যা আছে মুখে তা বলে নির্যাতন বাড়তে থাকে আর निर्तन दुनिया जे माथार ऊपर दिन छोटे तथा कथित हेकमत राश्रय जुगे जुगे का কারো মৃত্যু দিতে পারি না কিন্তু সর্বময় ক্ষমতার মালিককে সর্বভৌমত্ব আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন অবশ্যই ধ্বংস করবেন घटना डुबिंग समकाम फेस्ता पाठिए दिए ते आरोप फलाफल पूरे जनपद समुद्र वर्तमान पृथ्वी আমার নবীকে আল্লাহ বিভিন্ন লাইনে স্পেশাল বিভিন্ন মর্যাদা দিলেন আমার নবীকে এমন অনেক মর্যাদা দিয়েছেন যা পূর্বের কোন নবীকেই দেওয়া হয়নি কারণ আমাদের নবী সকল নবীর সর্দার ইমামুল আল্লাহ বিভিন্ন লাইনে থেকে স্পেশাল অনেক ফজরত দিয়েছেন এর মধ্যে একটা ফজরত এটাও দিয়েছেন ১০ নম্বর পাড়াল আট নম্বর পৃষ্ঠাল প্রথম আয়াত আল্লাহ নবীকে জানিয়েছেন কাঁথের ধ্বংস করে আমি কিন্তু করেছি কখনো ব্যবহার করে ধ্বংস করেছি কখনো ইসরাইফিল করে ধ্বংস করেছি ব্যবহার করে ধ্বংস করেছে। তোমাদেরকে স্পেশাল মর্যাদা দিচ্ছি এখন থেকে জালিমদের বিরুদ্ধে লড়াই করবে তোমরা আজাদ দিবেন আল্লাহ কিন্তু আজাদ দিবেন আসমান্তর হাতে না আল্লা করবো মর্যাদা বাড়বে ডিউটি করব না আমার শেষের পাবনা যোগে যোগে ধ্বংস করবেন আল্লাহর আটত্রিশ নম্বর আয় আল্লাহ জানালেন আমাদেরকে হেফাজত করবেন ঝাঁপিয়ে পড় তার মানে দুই আয়াত মেরে আমরা বক্তব্য বুঝে ফেললাম হেফাজত করবেন আল্লাহ কিন্তু করবেন আমাদের হাতগুলোতে আমরা বান্দরা দুর্বল আমাদের কোনো ক্ষমতা নেই সেই বদলের ময়দানে তিনশো তেরো যুদ্ধ তিনশো তেরো জন করেনি করেছে তিনশো পাঁচ বাকি বিভিন্ন কাজে রসুল এদিক সেদিক পাঠিয়েছেন উসমানবাদী আল্লাহ নুকে রেখেছেন তার মেয়ে রসুলের মেয়ের হেদমতের জন্য কালকে পাঠিয়েছেন গুপ্তর ব্যক্তির জন্য বর্তমান পৃথিবী তো আমরা দুর্বল কিন্তু বদরের ময়দানে সাহাবিরা যত দুর্বল ছিল তত দুর্বল কিন্তু না তার আমাদের চাইতে তারা বেশি দূর छोट एक घटना बोलिया भारतवर्षा दखलान नेतृत्व मानूष ब्रिटिश जेहदे छापिया पड़े कई समय इतिहास देखते पाई कि गद्दारी राजर भूमिका ने যুগে যুগে রাজেকার থাকে না রাজাকারের গল্প নি আপনারা সেই সময় কিছু লোক তারা ব্রিটিশদের নুন খেয়ে তাদের গুম গিয়েছে এর মধ্যে একজন ছিলেন বাহ্যিক লেবাসে পোশাকে দেখতে আমাদের মতোই ছিলেন একজন হুজুর নাম তার মোহাম্মাদ তাকে ডাকা হতো শাহ মোহাম্মদ থানবী নামে প্রসিদ্ধ আশ্রফলি থানবী যিনি তিনি না আরেকজনে तार एकी भी भी ना। शेख झाँपिए ब्रिटरा अनेक दिए तरुदे प्रतरद आंदोलन झापिए पड़े एक आँजु आँजु पाकिस्तानी कत किस दिए আমাদের প্রতিষ্ঠাতা একদিন কথা হয়তী তাকে জিজ্ঞেস করেন হাজরত তিনি সিনিয়র পার্সন ছিলেন সের সঙ্গেই বলছেন হাজরত দেখো আমরা দুর্বল ওরা হচ্ছে সবল ওদের মোকাবেলা করার কোন ক্ষমতা আমাদের নেই ওরা শুধু ভারতবর্ষকে দখল করেছে তা না তৎকালীন পৃথিবীর আরো অনেকগুলো রাষ্ট্রকে তারা নিজেদের উপনিবেশিক রাষ্ট্র বানিয়ে করেছিল। সারা তাকে শুধু একটা বাক্য বললেন যে হাজর মেনে নিলাম আমরা দুর্বল কিন্তু আমরা কি আজকে যুগেও মুসলমান বাহ্যিক চোখে সব যুগে দুর্বল আজকের যুগে মুসলমানদের শক্তি বেশি না মুসলিমদের শক্তি বেশি সারা দুনিয়ার দিকে তাকালে দেশে দেশে মুসলমানের রক্ত ঝরে না অমুসলিমের রক্ত ঝরে মুসলিম লীগ সার্স করলেও কিছু জঙ্গির ছবি হেসে আসে তার মানে মুসলিম মানে সন্ত্রাসী এই চিত্র সারা দুনিয়ার সামনে উপস্থাপন করা হচ্ছে दुनियालिम कुफर पर शक्तरा जो शक्तिशाली हकना क्यों तरह आल्ला चाहते बस शक्तिशाली আরে তাদের পারমাণবিককে আমরা আল্লাহর আনুষকে গড়িয়ে দিতে সক্ষম তাদের বিমান কোনো যত উপর দিয়ে যাক যারাকে প্রথম আকাশ বেত করতে সক্ষম কাদেরকে ভয় করি আমরা আরে মুসলমান তো কখনো আমেরিকাকেও করে না ইসরায়েলকেও ভয় করে না ভারতকেও ভয় করে না চায়নাকেও ভয় করে না সেটা সকাল থেকে সন্ধ্যা প্রতিটা আজাদে প্রতিটা একটে নানা প্রত্যেক লোকের নামাজ শেষে ইদকে যাওয়ার পথে উচ্চ সব সময় ঘোষণা দেয় তুমি আল্লাহ কোরআনের মধ্যে দায়িত্ব দিয়েছেন সেই বড় আমার হেফাজত করবে আল্লাহ যদি আমাকে হেফাজত করে দুনিয়ার ক্ষমতা আছে সে আমাকে ধ্বংস আরে বর্তমান বিনাস নাই কেউ মারতেও পারবে না মাহদি মোকাবিলায় নামবে মাহদির হাতেও দাঁত পরাজিত হবে না মুসলমানরাও দাঁত বিরুদ্ধে চালাবে কেউ দাঁত গায়ের রক্ত ধরাতে পারবে না যদিও রাসুয় জানিয়েছেন যেটা তার জান্নাত বাস্তবে সেটা জাহান্নাম আর যেটা জাহান্নাম বাস্তবে সেটাই জানবে বেনুয়ার মধ্যে কাউকে পুড়িয়েও মারা যায় বাহ্যিক চোখে তো লম্বা ঘটনা পুরো ঘটনায় যাব না ইসলাম গ্রহণ করার কারণে বড় একটা জনপ্রদের সকলের ব্যাপারে সেই যুগের জালম বাদশাহ আদেশ জারি করল সবাইকে ধরে ধরে আগুনে ফেলো সবাইকে পরিয়ে মারো তারা বলতে পারে ওরা জঙ্গি ছিল ওরা সন্ত্রাসী ছিল কিন্তু আল্লাহ বলেন আরে এগুলো সব ভাওতা বাজি প্রকৃত কারণ ওরা ইমারে যখন একের পরে আগুনে ফেলা হচ্ছে মুসলিম তাকেও সিরিয়ালে যখন সবাইকে আগুনে ফেলা হচ্ছে এক পর্যায়ে তার সিরিয়াল আসলো সামনে অগ্নিকান্ড প্রচলিত ওর খুব দৌদৌ করে আগুন জ্বলছে তো যখন তার সিরিয়াল আসলো আগুনে তাকে ফেলে দেওয়া হবে তো এই পর্যায়ে এসে সে ঘাবরায় নিবিচলিত হয়নি কিন্তু আজকের যুগেও যখন বম্ডিং করে দেশের পর দেশ এলাকার পর এলাকা মাটিতে গড়িয়ে দেওয়া হয় শিরোনাম লাগিয়ে দেওয়া হয় ওয়ার ওয়ান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ যখন আকাশ থেকে এভাবে সেই গুলো বাচ্চাকে এখনো কথা বলতে শেখেনি কিন্তু তার পাপ তার জন্ম হয়েছে ঘরে না একজন মুসলিম নর্মারের ঘরে এই অপরাধে মুখ ফুটে কথা বলার আগে তাকে নাতির সঙ্গে মিশিয়ে তো সেই নারী একবার তাকে আগুনের দিকে একবার তাকে বাচ্চা দিকে মাকে সান্ত্বনা দিয়েছিলেন কোরআন জানাচ্ছে আল্লাহ যদি সান্ত্বনা না দিতেন হয়তোবা সেই তার অবস্থানে অবিচল থাকতে না তো সেই নারী একটু কনফিউজ হয়ে গেল কি করবে এখন তার আসলে কি করে উচিত हादी आल्ला जारी बोलो माँ घबड़ा ना अपनी আপনি যেটাকে দেখছেন কথা জারি করলো মা এক মুহূর্ত দেরি করলো না সেই বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে ঝাড় দিল প্রকৃত মমিন তাকে বোমা ফেলে হত্যা করা হোক তার বাড়ি তার মসজিদ পুরিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হোক আল্লাহ বাঁচানের এই ব্যাপারে যেন কেউ সন্দেহ না করে এজন্য আল্লাহ শুরুতে তো শব্দ ব্যবহার করেছেন আরবিতে ইন্দা বাংলা অর্থ নিশ্চয়ই নিঃসন্দেহে তার মানে সন্দেহ করার কোন অবকাশ নেই আয়াতের শেষে জানিয়েছে আল্লাহ তোমাদেরকে বাঁচাবে তাদেরকে কেন বাঁচাবে না কারণ দুটো তাদের একটা অপরাধ তারা বিশ্বাস ঘাতক দ্বিতীয় অপরাধ তারা অকৃতজ্ঞ কত বড় অকৃতজ্ঞ আল্লাহর ঘায় আল্লাহর পরে আল্লাহর মেয়াম করে দিন শেষে আল্লাহকে স্বীকার করে না কত বড় যদি আল্লাহকে ডাকেও আল্লাহর সঙ্গে আর অনেককে মিলিয়ে তারপর আল্লাহকে ডাকে কেউ আগুন কে কেউ মিলায় মাজার কে কেউ মিলায় জীবিত না আল্লাহ খেয়ে আল্লাহর করে আল্লাহ সৃষ্টি করে কপাল দিয়ে আল্লাহ সৃষ্টি করে ভ্রমণের উপর এই কপালটা আমরা একমাত্র তোমারই ইবাদত করি কিন্তু কাজেকর্মে দেখিয়ে দিল আল্লাহ এবার তোমারই করি না দুইজনের করে একজন হচ্ছে তুমি আর একজন হচ্ছে অনু যারা মুশরিক হয় তারা কিন্তু আল্লা কথা শোনে না এমন হয় পাশের বাড়ির সলিম উদ্দিনের কথাই সারাদিন শোনেন বাপমা যা বলে সেটার ধার না অথবা বিয়ে করে বউ পাগল হয়ে এখন শ্বশুর আব্বা শাশুড়ি যা বলে সেদিকেই ছোটেন এখন আপন বাপের আপন মা বললে কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞারাই যদি মেমু খারামকে ধরে আশ্রয় না দেয় কখনো ত্যাগপুত্র করে ফেলে তাহলে আল্লাহ কেন এই সকল নেমু খারাম ভালোবাসবে जर उनचलिस नम्बर आयात मुफस्रगण ले जिहा अनुमति संक्रांत प्रथम आयात के, आमा के এর আগে যত আয়ত নাজিল হয়েছে মক্কার জীবনে বলা হয়েছে এই আয়তটা কখন নাজিল হয়েছে আছে। মত মত যাওয়ার মদিনায় যাওয়ার কিছুদিন আগে যখন সাহাবিরা বিদ্রোধ করতে চাচ্ছিলেন যে দেশে থেকে আল্লাহকে ডাকা যায় না সেই দেশে থাকবে না চলে যাচ্বে মদিনায় সেই সময় মক্কার অবশ্য চিত্র দিতে না যেতেও দিবে না নির্যাতন করবে তো সেই সময়ে নাজিল করেছেন আল্লাহ তো ঠিক আছে তোমরা যাও যাওয়ার পথে কেউ যদি বাধা দেয় মুসলমান গায়ে পরে সঙ্গে ঝগড়া করে না करीम एवं रसुलर शिक्षा हजीज कानुष्ठ संगे सांघर्षिका हाँ जर विवेक घुले जो विवेक पहुंचे गांधी তাদের সেই পচা বিবেকের সঙ্গে সাংঘর্ষিক মনে হতে পারে কিন্তু সুস্থ বিবেকের কাছে কখনো কোন আনের কোন শিক্ষাকে রাসুলের কোন হাদিসকে কোনদিন সাংঘর্ষিক মনে হবে না প্রথম আয়তে দিলেন অনুমতি আদেশ করেননি সবের উপর পর আইন চাপিয়ে দেননি করতেই হবে না করলে আজাদিবেন কেনাহুমু কারণ তোমার দুনিয়ার বিবেচনা এসে দুর্বল হতে পারে کن تو اللر <سؤال> جو که مظلوم و نکدامه مظلوم رو جو خیر پانی ته رحمان رو عرش که پیود مظلوم جو که این دعا کاری چه این دعا فرشتر نیه جاینا اسمان درجه گلو باده های داراینا حدیث رسول جانم لیس بینه و بین اللہ حجاب مظلوم رو دور مخته ار اللر برته کنه ارامت حکینا کنه پرتت حکینا জন্য শহরুল ইসলাম ইমামি রহমতুল যদি ইনসাফ করে দিকে কোন মুসলমান বাচ্চা যদি ইনসাফ ছেড়ে দেয় ন্যায় ছেড়ে দেয় আল্লাহ তার শাসন কেড়ে নেন তার রাজত্ব কেড়ে নেন এই যে দুনিয়ার রাসুলের হাতে আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন কর্তৃত্ব দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার দিয়েছিলেন মুসলমানরা আল্লাহ ছাড়া ভিক্ষে করে বাসতো না আল্লাহ ছাড়া কারো সামনে কপাল নত করতো না কারো কাছে ভিক্ষা চাইতো না প্রাণের ভিক্ষা চাইত না একমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে দিত একমাত্র তোমার কাছে সাহায্য চাই। সেখান থেকে হাজারে শেষ জীবন কেউ ষোয়ালের কিছু বেশি কিন্তু আল্লাহ তাদের হাতে পুরো ইতিহাস পাল্টে দিলেন हारे फेले जर संगे से गुण थी वंचित होनियर मध्य पर उपनीत होती বর্তমান পৃথিবীর এই সময় দেশে আজকেও যদি দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তারা যদি ঘুরে করে যদি এবং আদেশের দিকে ফিরে আসে আর মনে হবে সেই আল্লাহরের মধ্যে সব দিকে হেফাজত করেছেন একই আল্লাহ এখনো আছেন সেই আল্লাহ মরেননি সেই আল্লাহ কর্তৃত্ব তৃমল হয়ে চাননি আজকেও যদি আমরা সে আল্লাহ দিকে ফিরে আসি আল্লাহ আল্লাহ আজকে আমাদের কষ্ট হচ্ছে আপনাদের আমি আগেই বলেছি আড়াল হয়ে গিয়েছে সেই আয়াতগুলো যদি না বলি বাঁচব না এখন ভাসা এবং বাচ্চা আমরাও তো চাপে থাকি আমরা কারো দল করিনি কোন দলই না দুনিয়ার কোন দলও না কোন সংগঠনা কিন্তু একজনের দল করিয়া তিনিকে পুরানে আল্লাহ জানিয়েছেন প্রকৃত মুমিন যারা তারা আল্লাহর দল तुम जमन तुम्हार नेतार पक्ष तुम चाप थकेजुन चाप आदि दायित्व पालन ना करी तुम जमन तुम्हें तुम्हारे नेता के तुम फाक दीते चोख आड़ जीते नेता तो एम एकजन जावा जाए चोख आड़ हुआ तो चाप शुदू आपनों ऊपर आ যতই করেন কাম হবে না কারণ আমাদের উপর তো দায়িত্ব আছে দায়িত্ব পালন না করেও তো আমরা বাঁচব না আমরা জাহাঙ্গীর দুনিয়ার মুখে হুজুর হয়েছি মানে কি দুনিয়া आल्ला दिए घाटी इंजिनियर डॉक्टर रा, रा, <laughs> एर पर के के आल्ला तुम्हारे अनुमति दिल तो अल के परेशानी तोमति तो दिल्ली হওয়ার কিছু নেই বান্দা শোন আমি তোর সাহায্য করতে পুরোপুরি সক্ষম হাদিসের মধ্যে শ্রী হাদিস মধ্যে আল্লাহ জানা বান্দা তুমি যদি আমার দিকে দিকে দুই হাত অগ্রসর হবো তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যাবো তো সাহায্য তো আমি আল্লাহ করবো কিন্তু তোমার থেকে হতে হবে আমার নবী মক্কার যেভাবে যে ইটা জানতেন না কত বা দোয়া করেছেন নামাজও পড়েছেন রোজাও রেখেছেন হজও করেছেন জাকাত দিয়েছেন আল্লাহর নবীর দোয়ায় পাওয়ার বেশি না আমাদের দোয়ায় পাওয়ার বেশি শক্তি শক্তি এবার তো ভাবি রাতের বেলা ভালো করে একটা মেয়াদ করে দিয়ে দোয়া করে দিয়ে ঘোবাবো সকালে উঠে শুনবো এক দোয়া কাম ছাড়া দরকার হলে হুজুর ভালো করে আনবো ভারত থেকে পাকিস্তান থেকে তুর্কিস্তান থেকে আরব থেকে মালয়েশিয়া থেকে তামি হুজুর আনবো হেলিকপ্টার দিয়ে নামাবো এমন এক দোয়া করবো দোয়া করতে দেরি দুনিয়ার খেলা ধরতে দেরি না কিন্তু ভাই দোয়ার দ্বারাই যদি সমাধান হতো নদীকে তো খন্দের ময়দানে গিয়ে পাথর না। খেয়ে খেয়ে জুতা পায়ের সঙ্গে রক্তে লাগার প্রয়োজন ছিল না উহুতে গিয়ে তা শহীদ করার প্রয়োজন ছিল না পথরের ময়দানে গিয়ে সেই নির্মল তাজের সম্মুখীন হওয়ার প্রয়োজন ছিল না নদী মক্কাও দোয়া করেন হেরাগুবাও দোয়া করেন আল্লাহর ঘরে দোয়া করেন আর বদলের ময়দানে সিদ্ধানুটি পড়ে দোয়া করেন বোতরের ময়দানে গিয়ে বলেন আল্লাহ আল্লাহ সে রাজ তুমি আমাকে দিয়েছিলে সে রাজ বাস্তবায়ন করে দেখাও আল্লাহ কিন্তু ছোট্ট একটা বাহিনী ও বাহিনী এই তুমি যদি ধ্বংস করে এই জমিনে কোনদিন আর তোমার হেফাজত হবে না তো নদী যখন বোতলের ময়দান ঠিক আছে বান্ধা তুই করে দে আল্লাহ করল সেজন্য বললেন নিশ্চয় আল্লাহ আল্লাহিন तारानीर आदेशी वास्तविक आल्ला की ना আমাদের বোঝানোর জন্য শুধু এভাবে বলেছেন আল্লাহ যখন চান সঙ্গে সঙ্গে হয়ে যায় তো দুনিয়ার এই খেলা ঘোরাতে আল্লাহ লাগে নাকি ভাই আল্লাহ তো চাইলে আজকেও সে পাঠিয়ে সব জালেমকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে পারেন আল্লাহ চাইলে সেই রাসুলের মতো চোখে গিয়ে পৌঁছে যাবে এজন্য আল্লাহ বলেন্লাহ নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সাহায্য করার ক্ষেত্রে পরিপূর্ণ সক্ষম এরপর হাজার চল্লিশ নম্বর আয়াতে। তো আমি অনুমতি দিচ্ছি যাদেরকে তাদের ঘর থেকে এলাকা থেকে প্রতিষ্ঠান থেকে সংগঠন থেকে জামাত থেকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল এক অপরাধে অপরাধে এই অপরাধ ছাড়া ছিল না আর কোন ভাই নেয় না থেকে বের হয়ে যাওয়ার কথা বলে না ওরা ভেঙে যা যদিও ভাগা কোন সমস্যা সমাধান না আর মুমিন ভাগবে কেন থেকে ভাগবে থেকে রাসুল কে মক্কা থেকে ভেঙেছেন আরে না মানুষ বলবে রাসুল পালিয়েছেন রাসুল পারাননি মক্কা থেকে গিয়েছেন কৌশলের জন্য গিয়েছেন শক্তি সঞ্চয় করেছেন আবার আট বছর পর ঢেঁকি ফিরেছেন जो फिर सेमिन जाने आल्ला गोटे जमी तुम्हें दिए गोटा जमीन के सृष्टि जमीन मालिक हम आल्ला प्रतिनिधि এক নম্বর পৃষ্ঠপ্রথম সর্বপ্রথম মানুষ আব্বাহকে সৃষ্টি করে আগে বলেছেন নিশ্চয়ই আমি দুনিয়াতে প্রতিনিধি বানাতে যাচ্ছি প্রতিনিধি বোঝেন তো নাকি আরে ভাই বোঝেন প্রতিনিধি দুনিয়ার মধ্যে সাধারণ করে আরে দুনিয়ার এক সচিবের সঙ্গে কানেকশন যদি কারো থাকে এলাকার সবাই তার পেছনে ছোটে বিপদে পড়লে একটা মন্দিরে কাজ চাস কিন্তু আমি যে রব্দুল আলীম প্রতিনিধি তার সঙ্গে যে আমার মাধ্যমে যদি এখন হাত তুলি অবস্থায় তুলি আল্লাহ সরাসরি আমার দাগ শুনবেন তো গোটা জমিনের ক্ষেত্রে আল্লাহ তো মালিক কিন্তু প্রতিনিধি বানিয়েছেন আমাদেরকে তার মানে ইঞ্চি ইঞ্চি মাটি সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করবে দায়িত্ব দিয়েছিলাম দায়িত্ব কতটুকু পালন করেছিস তোর জানাবেন তোর চোখের সামনে দিয়ে আমার ষড়যন্ত্র করা হলো তুই মেতে থাকি তোর সংসার নিয়ে তোর জীবন নিয়ে তোর পকেট নিয়ে তোর চাকরি নিয়ে তোর চার নিয়ে তোর ব্যবসা নিয়ে বাংলা এখন তোর জন্য জাহাঙ্গাম ছাড়া দিদি গোটা ইঞ্চি ইঞ্চি জমিনের মালিক যেহেতু কেউ যদি সন্দেহ করে তার নতুন করে কোরআন স্টাডি করা উচিত কারণ কোরআনের সর্বপ্রথম আয় ছ তুমি পড়ো রব বিকে খালাক সেই রবের নামে যদি সৃষ্টি করেছে কোরআন পড়েন ওরা খুলে দেখেন আমাদের পরিচয় শুধু এতটুকুই না যেহেতু মুসলমান যেদিন কালনা করেছি সেদিন আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছে এখন থেকে বাংলাদেশও তোমাদের ইসরায়েলও তোমাদের কানাডা যা দেখবো দেখো না সব তোমাকে যার কারণে প্রকৃত মুসলমান শুধু তার এলাকা নিয়ে ভাবে না তার থানা নিয়ে তার জেলা নিয়ে উপজেলা নিয়ে তার দেশ নিয়ে ভাবে না মুসলমান ভাবে গোটাতে ভেবে নিয়ে যে আয়তে আল্লাহ জানিয়েছেন আমরা শ্রেষ্ঠ জাতি আয়াতটা করে দেখেন সমগ্র বিশ্বের মানবতার আল্লাহ বলেন শুধু দেশের লোকের জন্য শুধু পাড়ার লোকের জন্য শুধু ফ্যামিলি মেম্বারদের জন্য না সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য তার মানে আমরা সুস্থ কারণ প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আমার রবের পক্ষ থেকে দেওয়া আমার মনে করি আর যেহেতু সবাইকে নিয়ে ভাবি এজন্য যা দাওয়াতের প্রয়োজন তার কাছে দাওয়াত পৌঁছে দিন যার বিরুদ্ধে অপারেশনের প্রয়োজন তার বিরুদ্ধে অপারেশনও করি যার মলম লাগানোর প্রয়োজন তার মলম লাগাই আর যার কেটে ফেলার প্রয়োজন তাকে কেটেও ফেলি কারণ সবাইকে নিয়ে ফিকির করতে বলেছেন দেহের কোন অঙ্গে যদি পচন ধরে তো ডাক্তার বলবে অঙ্গ যদি কেটে ফেলে পুরো দেহ বাঁচবে অন্য ঠায় ধীরে ধীরে পুরো দেহ পচন করবে আর বাঁচানো যাবে না সেই সময় ডাক্তার যদি মা হাতে গিয়ে সেই আঙ্গুলটা সেই অঙ্গটা না কাটে আর এভাবে রোগী মারা যায় পত্র পত্রিকা এবং দরিয়ার সকল মিডিয়া সেই ডাক্তারকেই তো সরব করবে তার বিরুদ্ধে মনো হবে তাকে আদালতের কাঠার করানো হবে তিনি জেনে বোঝে একজন মানুষকে কেন মেরে ফেললে কোন দরকার ছিল সেই কেটে আদালতের কাছে মাননীয় আদালত অনুমতি দেন ওদেরকে মেরে দেন যদি না আমার এই দুই দিন পর আমরাও করব যে হাতগুলো দিয়ে কাজাখের মুসলমান ওই ঘুরের মুসলমান चीन मध्य मेरा करते आल्लामी पाठिए दिले करनाक एक बहन आल्ल नहीं एक बहिनी महिला पुरुषरा पड़े घर आल्ला चाही ले खेला प्रकृत मुसलमान सारा पृथ्वी के लिए भावे तो जो दावत प्रयोजन दावत जो चिकित्सार प्रयोजन चिकित्साओं जा प्रयोजन ही कुरान भाषा बोला एकम Yeah! रब आल्लायो yeah! आजकल एक ग्रुप बैर जरा भे नबीन चरित्र कल कर विभिन्न मंत्र आविष्कार करते चाहिए আপনি শুনেছেন তারা বলেছে ওকে ঘাড়ে তরবারি রেখে যদি বলা হয়তো কালেমা পড় ও যদি পান ভেজাতে ভেজাতে কালেমা যদি পরেও ভিতরে যদি আল্লাহ না থাকে তাহলে এরকম কালেমা হাজরবার পড়লো মুসলমান হয় কোরআন জানাচ্ছে ठीक एर मध्य सभ्य और एक मेसेज आनादा तरबारे तरबार যেখানে তরবারি আছে আখলাখ নাই কথা ভাঙেন আমার নবী মক্কার জীবনে তরবারি ব্যবহার করেননি আখলাখ ছিলেন মদিনার জীবনে তরবারি ব্যবহার করেছেন নয় বছরে সাতাশে তরবারি চালিয়েছেন আরো সাতচল্লিশটা তরবারিওয়ালা বাহিনী পাঠিয়েছেন তার মানে নবীর মক্কার জীবন আখলাখওয়ালা জীবন নবীর মদিনার জীবন বদ আখলাকওয়ালা জীবন শুনতে তো কত সুন্দর ছিল বুঝলো রেটা আবার কি করলেন দিন শেষে হ্যাঁ কথাগুলো শুধু অন্ধের মতো বললেই হবে না এগুলো মন্ত্রণ এগুলো কালেমানা যে শুধু বলবেন বুঝলো ঠিক আছে না বুঝলো ঠিক আছে ভাবতে হবে কিন্তু বাস্ত হলে ইমান জানতে হবে আক্রি সম্পর্কে জানতে হবে জানতে হবে দরবারি এবং আখলাত আলাদা বিষয় না যেখানে সেখানে বকে দেওয়ার নাম আঁকনা যেখানে বেড দিয়ে শাসন করার দরকার বেড দিয়ে শাসন করার নাম আঁকার যেখানে অস্ত্রোপাচার করার দরকার সেখানে অস্ত্রোপচার করার নামই আঁকার ডাক্তারের হাতে কেউ ছুরি দেখলে বলে ডাক্তার খুনি সন্ত্রাসী কেন কারণ সে জানে ছিল তরবারি আলাদা না তরবারিড আখের তরবারি কিন্তু আল্লাহ রসুলের তরবারি আখলাকেরই তরবারি তারা এটা বলে না আমাদের রব হলো রাম আমাদের রব হলো কৃষ্ণ আমাদের রব হলো হনুমান এটাই তাদের অপরাধ এই মোগল ইঞ্চিং যখন হয় ট্রেনে ওঠে হঠাৎ নির্যাতন শুরু হয় এসে ধরে বলে গলার ভেতর গলার উপরে ছড়িয়ে রেখে বলে তারা ভাবে এভাবে যেমন স্কুলের মধ্যে প্রাসাদ খাইয়ে বাচ্চাদের মুখ থেকে বলায় জয় শ্রীর জয় হরি হরি রাম তারা ভাবে এগুলো বললেই মনে হয় দুনিয়ার মুখে রানের রাজত্ব কায়ন হয়ে কিন্তু তারা জানে না সকল ক্ষমতার মালিককে বলেন না মালিককে আজকের দিনে আমরা যে মার খাই আমরা যে অপমানিত সম্মান দেন যিনি অপমানও করেন তিনি আপনি রাজত্ব দেন যার থেকে চান রাজত্ব ছেড়িয়ে নিয়ে নেন যাকে চান সম্মান দেন যাকে চান অপমান করেন কোরআনে আমরা এই আয়াত পাঠ করি সুরে আজ ইমরানের আয়াত তার মানে মুসলিমরা বিশ্বাস করি আমাদের আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি কোরআন ছেড়ে দিয়েছি এজন্য আল্লাহ এই সকল আল্লাহ ফের হাতে আমাদেরকে অপমান করেছেন আজকে যদি আজকে যদি আমরা কোরআনের দিকে ফিরে আসি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করে ফেলি আর অমিত সারা হোক আর নরেন্দ্র মোদী হোক আর তাদের কারো শক্তি নাই একজন মুসলমানের একটা চুর বাকাপ গোটা দুনিয়ার সবার মুখ থেকে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো নাম বের করলেও লাভ নাই সকল ক্ষমতার মালিক আর লাইফ সবাই মিলে যদি আল্লাহ আমারই ক্ষতি আর ইসলাম তো পাথরের একটা পাহাড়ের মতো সেই পাহাড়কে যদি আমি কপাল দিয়ে আঘাত করি সেই পাহাড় থাকবে না কপালটাই ভাঙবে আরে দুনিয়ার মানুষ মিটিয়ে দেবে কিন্তু তোমরা জানো না কোরআনের কি পাও কোরআনে আল্লাহ জানিয়েছেন কোরআন প্রথমে আমি তোদের কাছে তুলে ধরিনি প্রথমে উপস্থাপন করেছিলাম আসমানের সামনে এরপর জমিনের সামনে এরপর পাহাড়ের সামনে তারা সকলে আমার ধরন করার মতো ক্ষমতা আমার নাই জমিন বললো পাহাড় বল্লা আল্লাহ এই কোরআনকে ধন করার মতো শক্তি আমার নাই সকল অপরগত প্রকাশ করলো ইনসান আর মানুষ আল্লাহর কাছ থেকে আমানত দেখতে পাহাড় গুলো আল্লাহ ভয়ে নত হয়ে পড়েছে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে চালিয়ে নেওয়া যেত অথবা জমিনকে কেটে টুকরো টুকরো করে ফেলে যেত অথবা বড় মানুষের মুখ থেকে কথা বের করা যেত না তাই না এই কোরআনই ছিল সেই গ্রন্থ কোরআনের পাড় আমরা দেখি না চরম দিয়ে দেখা যায় না কিন্তু আল্লাহ বলেন তারা চায় লিৎ নিজেদের মুখের ভুৎকারে আল্লাহ মূর কে নেভিয়ে দিবে কিন্তু তারা জানে না তার আল্লাহ ইসলাম ঢুকাবেন না সম্মানে ব্যক্তির সম্মান রেখে আর অপমানিত ব্যক্তিকে অপমান করে তার মানে በእখরাসুল করে ইজ্জত ইজ্জুল্লাহ به الاسلام و اخلاق ইসলাম বহন করে নেবে ইসলাম তার সম্মান রেখে তার ঘরে ঢুকবে যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র রনবে ইসলামটাকে লঞ্জিত করে হলেও তার ঘরে রাখবে আবু সুফিয়ানের ঘরে ইসলাম ঢুকেনি আবু জাহলের এলাকায় ইসলাম قائم হয়নি যে কাবা ঘরের মধ্যে তিনশো সাত মূর্তি ঢুকিয়ে দিয়েছিল সেই ঘর থেকে সব মূর্তি বের হয়েছিল সারা দুনিয়ার মানুষের পৌঁছে দিয়েছে তো কোরআনের শক্তি তোমরা দেখো না তাই ভেবো যে কোরআন দুর্বল রসুল হাজি বলেন अरे रान ना किए टीप दिल बोझा दी माध्यम टीप देखें चेक कर देख मुसलमान प्राणार है रसुल रसुलर द्वारा कुरान पे रसुलर द्वारा इसलम पे रसुलटी ना मेहनत कर पे शयतान मेहनत कर लगे अरे बोलें पेतान तो दिन निजे के रब दबी करी নিজেকে গাবি করে নিজে আল্লাহ রেরায়ুন তো ইবলিসের পেছনে কি আর ইবলিশহনত করে লাগবে ইবলিসরে ভাববে আর ওর কাছে যদি যাই এতদিন তো ভালো মানুষ যা ছিলাম চট্টুক ভালো ছিল তাও হারাবো দেখবে মাঝে মাঝে সালাহুদ্দিন মোহাম্মদ বিন কাসুম তারক দিন জিয়াদ সুলতান মোহাম্মদ হাজনবী খালেদুল ওয়ালিদের দুই চারট অস্তিত্ব দেখা যায় ততদিন পর্যন্ত তারা ভাববে না এখনো পর্যন্ত মিশন শুধু নাম পরিচয় আমাদের আল্লাহ কোরআনে জানাচ্ছেন তাদেরকে বহিষ্কার করা হয় বিতাড়িত করা হয় অপরাধ তারা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ এই এক অপরাধে আরাকান रक्तर मस्जिदे मस्जिदे आगुन लेग मद्रासबद्ध हो जाए काश्मीर मध्य बीस दिन जब आठ लक्ष सैन्य मोत সোনালিয়ার বুকে ইয়ামানের বুকে সিশানের বুকে জিনজিয়াং এর বুকে কাজাখিস্তানের বুকে এরকম নাম কোর্টে বলবো মুখ ব্যথা হয়ে যাবে তোর নাম আর শেষ হবে না সারা দুনিয়ার মধ্যে চালায় নাম লাগায় জঙ্গি কিন্তু সাধারণ সাধারণ মানুষ এই যে মুরব্বীরা যারা আছে যারা আল্লাহর নাম সেরে কিছুই জানে না দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই এই মানুষের মুখে যদি দূরে হয় আর ত্যাগ লাগিয়ে দেওয়া হয় সে সন্ত্রাসী সে জঙ্গি তাহলে তারা আমাদের উপর সন্তুষ্ট প্রথম আয়াতে জানান কিভাবে আমাদের উপরে তো সহজেই সন্তুষ্ট হবে কুকুরের ল্যান্লো সঙ্গে কোরআন আমাদেরকে ভুল জানাতে পারে না যে কোরআন বন্ধুত্ব শিখিয়েছে কি কোরআন তো ভেঙাও শিখিয়েছে कथा ख्याल कराई सब कथा सुनब ना तो सबापद भलो जे समय কাশ্মীর যেটা একসময় অঞ্চল ছিল তিনশো সত্তর অনুচ্ছেদ ঘোষণা ছিল মাফি হিমিন যে কোনো মুসলমান যদি অন্য মুসলমানের সাহায্য ছেড়ে দেয় এমন জায়গায় যেখানে তার ইজ্জতের উপর তার জীবনের উপর তার রক্তের উপর আঘাত আসে তো সে জেনে বুঝে তার সাহায্য ছেড়ে দেয় আল্লাহ তাকে এমন অবস্থায় তার সাহায্য ছেড়ে দেয় সেই সময় যে আল্লাহর সাহায্য কামনা করে তো তারা বিপদের সময় তাদের পাশে দাঁড়ায়নি তারা ভেবেছে ওরা মরে মরুক সাহিত্যশাসিত অঞ্চল ওদের বিষয়টা ওরা বুঝুক म दी तो आसाम एलिका गोल्ला नाम चर्चा करते तो भलो आज क्योंकि आल्ला के नाराज करा जाए আমাদেরকে শেখানো হয়েছে এটা কাশ্মীরের অভ্যন্তরীণ ব্যাপার এটা ইন্ডিয়ার অভ্যন্তরীণ ব্যাপার তুমি মুখ হলো কেন রোহিঙ্গা নিয়ে কথা বলবে না মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপারে মসজিদ নিয়ে কথা বলবে না ইন্ডিয়ার অভ্যন্তরীণ ব্যাপার তোমাদের প্রথমে না অভ্যন্তরীণ ব্যাপার কাউকে যদি মুখ্যমন্ত্রীদের উপরে ভোট করি রাজ করি কারণ ভন্তে আসি তার কথা বলবে না সৌদি আরব অভ্যন্তরীণ ব্যাপার তাহলে মনে হয় ভালো থাকবো আমরা ভেরেছিলাম কাপড় প্রভুরা আমাদের উপর খুশি হলেই আমরা ভালো থাকবো কিন্তু আমরা ভাবিনি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনি তারা পাশে দাঁড়ায়নি দুদিন পর যখন তাদের নাগরিকত্ব দিয়ে টান করেছে তখন জেগেছে কিন্তু বড় দেরি হয়ে গিয়েছে এই জায়গায় আর কোন ফায়দা আসেনি আগে বলেছে সেকুলারিজম কথা ধর্ম নিরপেক্ষতার কথা হিন্দু মুসলিম ভেদাভেদ নাই রাম রহিম একই যখন পূজা হয়েছে অনেক সময় আজম বন্ধ করে দিয়েছে কিন্তু পূজার আওয়াজে নামাজ ঘটেছে ভেবে তারা আমি সেকুলার মুসলিম একের জন্য পরিচয় ধারণ করেছে কিন্তু যখন মায়ের শুরু হয়েছে এখন তো লঙ্গি খুলে খুলে চেক করে করে মারে তারা দেখে কে আর কে সাথেই কে মাঝভাবি আর কে তখন কে হাত এখানে বাঁধে তার হাত এখানে বাঁধে একে দেখে না শুধু দেখে সেটা বলে কিনা যদি কথা বলে সে যতই বিভ্রান্ত হোক যতই গুপ্র হোক তাকেও ছাড়ে না সবাইকে ধরে ধরে সবাই করবে তারা চেয়েছিল আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে কাপের সবুজের সন্তুষ্টি নিয়ে যখন আগুন লেগেছে যখন সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছে সেখানে যখন সেই সমাজতন্ত্র কায়ম হয়েছে সেখানে হাজার হাজার মাদ্রাসা ছিল প্রচুর ছিল একটা কমান্ড এসেছে উপর থেকে মসজিদগুলো গুলো হয়ে গেছে গোয়ালধর আর এই রোহিঙ্গাদের উপর যখন নির্যাতন করা হয়েছে এক সময় যারা করেছে নিচেরাই যারা রেগুলিশনকে ব্যর্থ করেছে তাদেরকে ছাড়া হয়নি সবাইকে সবাইকে ধরে ধরে ফেলেছে এমনকি রোহিঙ্গা ক্যাম্পের তো এমন আছে সপক্ষে দেখা যে তাদের কাছে কার্ড আছে কিসের কার্ড তাদের সঙ্গে বৌদ্ধদের কানেকশন ছিল তার রাজাকার্ড ছিল রাজাকার तो दो दो भुशे भुशे भुशे कार हाय रे की निजे पो नि मार्लाचय कखो भूमि उचित ना কিন্তু যেখানে আল্লাহর নাম বললে ঝুঁকি দেখা দেয় সেখানে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারোর নাম শুরু করি আর ভাবি এভাবে ভালো থাকবো কিন্তু মনে রাখতে হবে থাকতে আর আল্লাহকে রাজি করে দুনিয়াতে কেউ কখনো খারাপ থাকে না আমার নবী এটা হয়তো ঠিকমতো খাবার ছিল না আমার নবী গায়ে হয়তো দামি দামি পোশাক ছিল না তালি দেওয়া জমা পড়েছেন আমার নবী সুন্দর ঘর বানাতে পারেননি্যাতন চালানো হয় তখন মুমিনের ভেতরে এমন সুখ অনুভূত হয় যেই সুখ কোনদিন কোন রাজা বাচ্চাদের ছেলেরা অনুভব করেনি আজাদ তো আসে চান্ডোর উপর দিয়ে এজন্য আসিয়া ফেরাউনের স্ত্রী সে আসিয়ার উপর যখন নির্যাতন চালানো হয় আসিয়া বলে না আহ উচাও কিছু বলে না হে রান্না তো তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাও আমার নদী আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ অনেক বুড়া বানাও অনেক বয়স দাও أمر نبي الله كسد وكر يا اللهم حيني مسكينة وأمتني مسكينة واخشرني في زمرة المساكين أي الله دنيا تجدد بعتا بمسكين هشاب بعتاو جاكون مرندي بمسكين هشاب مرنداو كامتد المسكين درشانجح شكره لو ددت أن اختل في سبيل الله ثم وحيا ثم اقتل উত্তাল কেউ উত্তাল হতে পারবে না মেরে আমার জীবনটা যদি স্ত্রীর করে না গিয়ে আমার জীবনটা যদি আল্লাহর পথে কোরবান হয় এরপর যদি আবার প্রাণ ঘুরিয়ে দেওয়া হয় আবার কোরবান হয় আবার প্রাণ ঘুরিয়ে দেওয়া হয় আবার কোরবান হয় সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে যে মাকাম চায় তো তার চাইতে বড় মাকাম কি দুনিয়ার কিছু হতে পারে কিসের গাড়ি আর কিসের দায়ী কিসের নারী চেয়েছেন সেই মাতাম পাওয়ার জন্য তো খেয়ে পড়া দরকার ছিল লটারি করা সেই নবী যদি মাতাম চায়। আমি তো গুনায় ভরা গুনার সাগরে হাবুডুবু খাই সেই মাকামটা আমার আরো বেশি দরকার এরপর আল্লাহ বলেন দ্বারা তাহলে আল্লাহর নিজাম আল্লাহ প্রতিহত করেন মানুষের একদল দ্বারা আরেক দলকে প্রতিহত করেন তা আল্লাহ যদি একদল দ্বারা আরেক দলকে প্রতিহত না করতেন আমাদের বর্তমান অবস্থার সঙ্গে গির্জা ধ্বংস হয়ে যেত মন্দির ধ্বংস হয়ে যেত মসজিদ যেখানে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা হয় আপনি বলবেন এখানে এসে তো কথা মিল পাচ্ছি না আয়টা সর্বযুগের ব্যাপারে প্রযোজ্য আল্লাহ কালা আল্লাহ যেমন তিনি অন্ত আল্লাহর পূর্বে কেউ ছিল না আল্লাহর পরে কেউ থাকবে না আল্লাহ যেমন অনাদি অনন্ত একইভাবে আল্লাহর কালাম আল্লাহর সিফর তো অনাদি অনন্ত আল্লাহ সর্বযুগের ব্যাপারে জানাচ্ছেন মসজিদও টিকত না মাদ্রাসাও টিকত না খানকা টিকত না যুগে ইহুদিদের উপাসনের যুগে খ্রিস্টানদের হিনসাও টিকত না শেষে বলা হলো যেখানে আল্লাহকে স্মরণ করা হয় তার মানে যেখানে তাও আছে পার্থক্য বুঝতে পারছে না যদি সেখানে তাও থাকে এক আল্লাহর নাম থাকে সেটাকে হেফাজত করবেন কে আর যদি আল্লাহ ছাড়া অন্য কারণ আমাদের আমাদেরকে দিয়েছেন তা না ভয় পাওয়ার কারণ নেই নামাজ যেমন পূর্ববর্তী উম্মদে দিয়েছেন রোজা যেমন পূর্ববর্তী উম্মাদ দিয়েছেন জিহাদ পূর্ববর্তী দিয়েছেন কোরআন কয়েক ভজন আয়াত এই ব্যাপারে স্পষ্ট ধরিল যেমন আল্লাহাদ করেছে আবার কি শোনালেন আল্লাহ মানে জিহাদ করে হ্যাঁ কোরআন জানাচ্ছে হ্যাঁ নবীরা জিহাদ করেছে নবীদের সঙ্গে তারা জিহাদ করেছে যেটা এই ভাবাও যায় নামাজ পড়তেন এরপর মহাসাভা করতেন তারপর এক একটা হাদিস লিখতেন লম্বা লম্বা রোজা রাখতেন নামাজ পড়তেন কিন্তু ইমাম বুখারের জীবনী খুলে দেখেন তার জীবনের মধ্যে আছে মানে যেখানে তীর ছড়েছে জায়গা মতো লাগেনি মাত্র দুই দিন হয়েছে এছাড়া এমন একদিনও দেখিনি যেদিন তার তীর মিশ হয়েছে তীর ছোটো সাধারণ ব্যাপার তীর ছুড়তে চাইলে চোখের নিশেরাও ঠিক থাকতে হয় जीवन मध्यवाला जिक्र करते तीर छुटत नाम शुरे তুমি তো খুব সুন্দর লাঠি ঘোরাতে জানো লাঠি ঘুরিয়ে আমার চোখটাকে ঠান্ডা করে দাও সেই যুগের মানুষরা তারাও এই যুগেও অনেক পীর পাওয়া যায় পার্থক্য আসমানার জন্য এই কাজগুলো বর্তমান যুগের কোন আলম জনই করে মানুষ কি বলবে আরে দুঃখের বিষয় দুঃখের বিষয় কোন হুগরে ডায়াবেটিস হয়েছে সকালবেলা জগিং করে করে না লোকে বলে কি নতুন করে কোন জঙ্গি গ্রুপ ট্রুপ সঙ্গে কানেকশন করলেন নাকি কারো চোখে বাঁধে না আর হুজুর যদি মসজিদের সামনে একটু দৌড়ঝাঁপ করে সেটাই হয়ে যায় সন্ত্রাস অথচ সকল সাহেব আলম ছিল না সকল সাহেব মুফতি মহাদিস ছিল না ইজত লুটার জন্য না যদি রাসুলের উপর আঘাত আসে যদি কোরআনের উপর আঘাত আসে রাসুল এবং কোরআনকে হেফাজত করার জন্য মুসলমান গুন্ডা হয় না সন্ত্রাসী হয় না কিন্তু নিজেকে হেফাজত আমাদের যুবকদের খেলা কিন্তু রাসুল জানিয়েছেন সব অনর্থক সব বেহুদা আল্লাহ জিজ্ঞেস করবেন কেমতের দিন কিন্তু দুইটা কাম তোমরা করতে পারো ইরমু মার কাবু তীর ঝোড়ো ঘোড়ায় আর তোমরা তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করো অপাত্রে এটা বলেছেন ভাই কথার কখনো ভুল বুঝবেন না যেই আয়াতগুলোর মধ্যে প্রস্তুতি গ্রহণ করতে বলে শিক্ষা গ্রহণ করতে বলে আল্লাহর কাছে নিরাপত্তা চাও আমরা মুসলমানরা আমরা নিরাপত্তাও চাই শান্তিও চাই সংহতিও চাই ঐক্যও চাই সাম্য চাই সব চাই কিন্তু তাই বলে কোরআন ছাড়তে চাই না तो मुसलमान जुद्ध चाय कि मुसलमान संगे क्यों जो युद्ध बात মুসলমান অসহায় হয়ে মরেও না কারণ মুসলমান শুধু মরতে জানে না প্রয়োজন হলে মরে মুসলমান শুধু মরেই না মারে আজকর অনেকে গর্ব করে বলে আমরা শুধু মার খেতে জানি আমাদের বুক আছে তোদের আছে আত্মশুদ্ধি হয় কিন্তু রসুলের যুগে সাহাবিদেরকে যখন আত্মশুদ্ধি করাতেন রসুল একটা পালেন একটা শিক্ষা এটাও দিতেন অন্তরের মধ্যে কারো ভয় রাখবে না একমাত্র আল্লাহ ভয় রাখবেন হেফাজতের জন্য মরতেও জানে মারতেও জানে কারণ আমাদের সামনে কোন জিব্বা যদি রাসুলের বিরুদ্ধে বলে আমরা সেই ছেড়ে যদি রসুনের বিরুদ্ধে ষড়যন্ত্র নামে আমরা তাকে জাহুল পৌঁছে দিয়ে তারপর ক্ষেত্র হই পাওয়ার কিছু নেই হক কথা বললে হক কথা বললে আয়ু পাওয়ার কিছু নেই ঠক কথা বললে ঠক কথা বললে আয়ু দেনা আর বাতিল বললে কোপন কর আয়ু পারবে না যে করে দেন বাঁচার সেই করে দিনে বাঁচবেন এই এত বড় দুর্ঘটনার শিকার আমরা হলাম আশপাশের আবার সামনে দৌড়ে বেড়ায় শরীরের এমন একটা ইঞ্চিও বাকি থাকে না সেখানে তারপরে আঘাত লাগেনি তারপর সেই খালেদের মৃত্যু পিছনেও হয় সারা হত্যে মৃত্যু পিছনেও হয় কেউ মরে বাথরুমে কেউ মরে সেই হাগুল উপর পরে যেমন মরেছে গোলাম আহমদ কাজিয়ানি বর্ণনী सब्ट पारे गएत बुरा सहबीबी मैदान उन्नी बुरा किए जीते राजी বলে আমারে নিয়ে যাওয়া লাগবে ছেলেরা বলে দেখেন আব্বা চান রাসুলের যুগে জিহাদ করলেন তো অনেক আবু বকরের যুগেও করলেন অমরের যুগেও করলেন এখন তো টেম্পারা এখন একটু রেস্টে থাকেন না আমরা আছি আমরা আপনার সুসন্তান আমরা ময়দানে যাচ্ছি কিন্তু হোক বা চিকন হোক চপল হোক হোক প্রতিপক্ষ শক্তিশালী হোক দুর্বল হোক থাকো আল্লাহ Allah kutlu bir çaday bolla সেই পরিভাষা হয়। ইসলামের সেই বিধান গুলোকে রক্ষা করা কাজিয়ানিরা এসে ব্যাখ্যা করে নবীকে নবী মারি শাস নবী মারি না আমার জীবন চাষে বলেছো নদীকে নবী মারো কিন্তু সে বলেছে না আরে আমরা কোনো জিনিসটা সুয়ে নেব না প্রয়োজনে তোদেরকে চাকরে পৌঁছাবো অথবা নিজেরা মোড়ে চান না পৌঁছবো তো তুমি সন্ত্রাসের বিরুদ্ধে বলো আপত্তি নেই চুরির শৃঙ্খলার আপত্তি করতে যেও না দলীয় বই পেলে শ্রীনে জিহাজি বই পাওয়া গিয়েছে আরেক যদি বলে জিহাজি পাওয়া গিয়েছে সে হয়ে যাবে কুঞ্জ চলে কেন যে কোরআন আমাদের নানাজ শিখায় একই কোরআন জিহাজ শিখায় কোরআনের মধ্যে নানাজের ব্যাপারে আয়ত জেহাজের ব্যাপারে আয়ত সে চার সচরা সিঁচাই তৈরি আমি তোমার সঙ্গে আছি টেরোরিজমের বিরুদ্ধে অবস্থান নাও আপত্তি নাই আমি তোমার সঙ্গে আছি তবে খবর তার যদি কিছু বলো আমরা দুজন শোনা যাচ্ছা প্রয়োজনে ছেড়ে যদি জিহাদ এসেছে সন্ত্রাস দূর করার জন্য এসেছে গোটা দলিয়ার মধ্যে সন্ত্রাস ছড়িয়ে গিয়েছে নিরাপত্তা না রক্তের নিরাপত্তা কিছু রক্ষিত ছিল না ইসলাম এসেছে ইসলাম জিহাদের বিধান দিয়েছে চলাচল এমন হয়েছে আমার রসুল বলেন বুখারের সম্পদ নিয়ে ব্যবসায় যেতে পারি কিছু পারি না সব হয়ে যায় তো সেই সময় আদি বসা রাসুল কিছুক্ষণ পর বললেন হ্যা আদি তুমি কি হীরা চেন আদি বললেন হ্যা রাসুল আমি সেখানে যাইনি তবে তার ব্যাপারে জেনেছি নাম শুনেছি রাসুল বললেন হে আদি লালের দিকে এক এক বের হয়ে মক্কায় এসে আল্লাহর ঘরফ করবে আদি বলেন মনে মনে আমি বলতে লাগলামিটি একা একা আসে এসে আবার হজ করে আবার ফিরে যাবে আর ডাকাতরা মনে হয় বসে বসে এরপর দ্বিতীয় কথা বললেন আদি। আমার পরে যদি তোমার হাওয়া দীর্ঘ হয় তুমি দেখবে রাজা এই কি বর্তমানের ভাষায় বললে মোদী কে জয় করবে মুসলমানরা ট্রাম্পে জয় করবে মুসলমানরা আরে বামন হয়ে চার স্বপ্ন তো তিনি আবার ভাবলেন অনেক সময় থাকেন এক নামের মানুষ দুইজন আপনি কি তার মানে বাদশা কিচড়া রাসুল বললেন হা আমি সেই বাদশাহিচড়ার কথাই বলছি তিন নম্বরে বললেন হ্যাঁ আমার পরে যদি হায়া দীর্ঘ হয় তুমি দেখবে দেখেছি। সেই নারীকে আমি নিজে দেখেছি যে সামনের অঞ্চল থেকে বের হয়েছে মক্কায় এসেছে আবার নিজের ঘরে ফিরে গিয়েছে আদি তার সঙ্গীদেরকে বলেন আমার পর যদি তোমাদের হায়াত লম্বা হয় তিন নম্বরটা তো আমি দেখে যেতে পারিনি নিশ্চয়ই তোমরা দেখে যাবে কারণ আমার রবি মিথ্যা বলেন না মিথ্যা বলতে পারেন তো ইসলাম দুনিয়াতে এসেছে নৈরাজ্য ছড়ানোর জন্য মানুষের বিবেক অসম্পূর্ণ ওই বিবেক দিয়ে সব কিছু জানতে পারে না চিনতে পারে না তাই তো লাগে তাই তো নবী লাগে তাই তো লাগে কারণ বিবেকের দোর এক জায়গায় গিয়ে শেষ হয় তোদের জীবন বিধান হিসাবে তোদের হেধায়ক হিসাবে তোদের পথ নির্দেশিকা হিসাবে একমাত্র আল্লাহ নিশ্চিত করতে পারেন মানুষের বিবেক সত্তর বছর পর্যন্ত সমাজতন্ত্রের অজত্র চলেনি রাশিয়ায় কিন্তু এখন কি সেখানে সেটা টিকে আছে রাশিয়া ভেঙে খান খান হয়ে গিয়েছে আজকে তো এক ঐতিহাসিক দিন দীর্ঘ ১৯ বছর লড়াই চলার পর এই লিপিয়া চার বছর পর পর ঘুরে ঘুরে আসে একটা দিন উনত্রিশ ফেব্রুয়ারি এই দিন সাম্রাজ্যবাদের নতুন আর এক গুরুস্থান রচিত হচ্ছে আফগানের বুকে যে সিএনএম যে রয়েতাস আমাদেরকে চিনিয়েছে আফগানিরা জঙ্গি এখন হোয়াইট হাউস থেকে আসে না না আসলে তারা জঙ্গি না আমাদের বুঝতে ভুল হয়েছে তারা স্বাধীনতাকে আমি সশস্ত্র দিতে শক্তি দিয়ে কোনো সন্দেহ করার অবকাশ নেই আর প্রকৃত মুসলমান যদি হয় গোটা দুনিয়ার সুপার পাওয়ার যদি আসে প্রকৃত মুসলমানের সামনে এসে তার কবর রচিত হয়ে যায় তাদেরকে ধ্বংস করার জন্য দুনিয়ার নমরুল যে নিজেকে দাবি করে আল্লাহরে মারার জন্য তীর ছড়ে তারা ধ্বংস করার জন্য একটা ল্যাংরা মাসি ল্যাংরা মশাই যথেষ্ট হয় দুনিয়ার কোন সুপার পাওয়ার আছে যে আল্লাহর বিরুদ্ধে গেলে দেখতে পারবে আল্লাহ সাময়িক দিয়েছেন আমাদের কখনো কাশ্মীরে কখনো দিল্লিতে কখনো আসাবে কারণ কি আবার আমাদেরকে অপমাণিত করতে চান না চান চান না আল্লাহ চান আগে এই ছোট ছোট শাস্তির সাদা সদন করে জিহাদ এসে সন্ত্রাস ভবনের জন্য কোরআন বলছে যদি জিহাদ না থাকতো তাহলে কোন যুগের কোনো এবাদত খানায় না তো বর্তমান যুগের ইবাদতখানায় কি মসজিদ মাদ্রাসা খানকা, মার্কাস এগুলোকে এগুলোর নামে তো আইলে করবে না তো জিহাদ যখন থাকে না দিল্লির মসজিদও থেকে না জিহাদ যখন থাকে না বাবরি মসজিদও থেকে না যখন থাকে না দিল্লির উপরে শুকুরের নজর পড়ে লাল কেলার উপরে তাদের আধিপত্য বিস্তার করা ষড়যন্ত্র নিয়ে নেমে আসে আর যে মসজিদগুলোর পেছনে লক্ষ কোটি টাকা ব্যয় হয়েছিল সেগুলো এত আগর আল্লাহর এই পবিত্র বিধান এই পবিত্র বিধানকে আমাদের কাছে একটা ভবিয়া বাড়িয়ে ফেলেছে যে নামটা শুনলেও ভয় লাগে বাজারে যাবেন বাজারে গিয়ে শুধু একটা শব্দ করেছি হা ছোট ভয় পেয়ে যাবে দুইটা শব্দ ঢাকার বাস গুলোতে খুব জ্যাম হয় পাবলিক বাসে উঠে যদি শুধু বলতে পারেন এই বাসের মধ্যে কিন্তু চীন থেকে ফেরত একজন লোক আছে মুহূর্ত দেখবেন বাস খালি কারণ সবাই বাঁচতে চায় করোনা ভাইরাসের ভয়ে তো জানলা দিয়ে ঝাঁপিয়ে পড়বে দরজা ভেঙে না আর উনি কেউ বলে এই বাসে একটা ঝেহাটি আছে তাও দেখবেন খালি খেলাফতের ব্যাপারে দুদিন পরে ধরাবে নামাজের ব্যাপারে তিন দিন পরে ধরাবে কোরআন ব্যাপারে এভাবে ধরাতেই থাকবে আমরাও ভাবতে থাকবো ভাববো এভাবেই বেঁচে যাবো কিন্তু আল্লাহকে নামাজ করে তো যায় না দুইটা কথা বলে তারপর মরবে সেই আল্লাহ সাহায্য করেন সাহায্য করেন কে কিন্তু আল্লাহ সবাইরা সাহায্য করেন নাও। না বলছে যে আল্লাহরে সাহায্য করে আল্লাহ আল্লাহরে সাহায্য করে আল্লাহর সাহায্যের সামনে তোমার সাহায্য কিছুই না কিন্তু আগেই বলেছি আল্লাহ দেখতে চান বান্দা স্টার্ট করে কিনা যদি বান্দার থেকে হয় আল্লাহর পক্ষ থেকে পাবে। নিশ্চয় আল্লাহ সাহায্য করবেন কিন্তু শর্ত আছে তুমি তাকে সাহায্য করো আরবিতে একটা মূলনীতি আছে যখন পাওয়া যায় না পিঠানা পাওয়া যায় না তার মানে যখন যখন সাহায্য করবে না আল্লাহ বান্দকে সাহায্য করবে না কিন্তু বন্ধ যদি আল্লাহর সাহায্যের জন্য কোধরে ও যায় খন্দকে ও যায় বা ঠিক বিচারে দুর্বল থাকে অসহায় থাকে কিন্তু আল্লাহ তাদেরকে ছেড়ে দেন না আল্লাহ তাদেরকে সাহায্য করে এখনো দেখবেন দেখলে মনে হবে এখন একশো বছর পিছিয়ে আছে কিন্তু আফগানিরাও একটা জাতি রোহিঙ্গারাও একটা জাতি এক জাতি মরে সাগরে ধুকতে ধুকতে এক জাতি নিজের দেশেই তার কবর র সর্বশেষ উনিশ বছর লড়াই করার পর দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার অনেকের হুদা অনেকের রকের তার কবর রচিত হচ্ছে আজকে সেই জমিনের বুকে জাতি আফগানিস্তান এমন কোনো জাতি না যাদের পারমাণবিক শক্তি আছে যাদের অনেক কিছু আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই বাস্তবেই দুর্বল কিন্তু তারা আল্লাহকে সাহায্য করেছে আল্লাহ তাদেরকে সাহায্য করে ষড়যন্ত্র করে আর আমরা মুসলমানরা যদি শুধু আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নাম দিয়ে যদি ময়দানে নামি আমাদেরকে ঠেকানোর মতো কেউ নেই ভয় পেয়ে বলে হজুর গেল পাশের আরাকান ও শেষ এই পাশের আসাম ও শেষ আরেকদিকে সাগর তিন দিকে ভারত কামর দরি দেয় যাবোটা কোথায় আমি বলি মুসলমান যাওয়ার জায়গা তো করে মুসলমান তো সিংহ জাতি তুমি পালাবে না তুমি এখানেই থাকবে তোমাকে ধ্বংস করার জন্য কেন যদি আসে তার কবে খেয়াল ধ্বংস করার জন্য কখন রোমের খ্রিস্টানরা এসেছে পারস্যের অগ্নি পূজকরা এসেছে মক্কার আশপাশের মোনাফ ইহুদিদের তিন কোথাও এসেছে মদিনার ভেতরকার মোনাফিকরা এসেছে দুনিয়ার পেরছে তাদিনাকে ধ্বংস করতে পারেনি আমরাও যদি সেই জাহাজের আদর্শে আদর্শবাদ হতে পারি আমরা বাংলাও তাও ধ্বংস করতে পারি আমরা মাথা উঠো করে আমার কথা বলে যাবেন হায় যেই কয়দিন আছে সেই কয়দিন বাঁচবো মরনের টাক চলে আসলে মরবো সিঙালের মতো বছর বাঁচাই চাইতে একদিন বাঁচাই গেছে আমাদেরকে আর কি আজাদ দেয় আল্লাহর আজাদ যদি আসা শুরু হয় একটাও বাঁচবেন একটাও বাঁচবেন আমার রবি মক্কা বিজয় করার পর ক্ষমা ঘোষণা করেছে ষাট হাজার ঘর থেকে একদিনে কালিমার দা উচ্চারিত হয়েছে কোন দেশের সমুদ্রের মধ্যে হচ্ছে একটু ভেবে দেখেন মুসলমান কারোর পর আমাদের কোনো নির্দেশ নেই আমরা সবার কল্যাণ সবাই আদম সন্তান জাননাতে আমরা চাই আদম যেমনি ভাবে জান্নার থেকে তার সূচনা জান্নাতে তার সমাপ্তি আদমের পিক থেকে যারা বের হয়েছে আদমের সন্তান যারা আমরা চাই তাদের সবাইকে নিয়ে জান্নাতে। আমরা কারো ধ্বংস চাই না কারো ক্ষতি চাই না সবাইকে জানাতে পৌঁছতে চাই এজন্য আমার নবীতে আবুল হুতার দুয়ারেও গিয়েছেন দাওয়াত নিয়ে নমরুদের কাছে গিয়েছেন সবই ঠিক আছে তোমাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই কিন্তু আমাদের ইসলাম দিয়ে যদি তোমরা করতে থাকো যেই নবী আবু জাহানের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন একই রবির আদেশে বছরের ময়দানে সে আবুজাহানের গণাও কিন্তু দীঘিত করা হবে আব্দুল নাসুদ সাহাবিদের শিখিয়েছেন যে আবু ভুয়ারা বলেন আমি ভাবলাম আরে আমার দুই পাশে দেখে দুই পিচ্ছি দাঁড়ানো আমি ভাবছিলাম যদি দুজন যুবক থাকত ওদেরকে নিয়ে আজকের ময়দানে কিছু উন্নত করতে পারতাম এই দুই পিচ্ছি নিয়ে হঠাৎ করে পিচ্ছি চাচা সে নাকি আল্লাহর নবীকে গাড়ি হয়তো আজকে তাকে মারবো বা নিজেরা মরবো কিন্তু তাকে না মেরে পুরা বুক আর দেখাবো না দেখাতে দেরি পাঁচ পাখির মতো ছুটে গেল যারা আবহাওয়ার আশপাশে ছিল ওরাও ভাবেনি যে কি করতে পারে ওরা ভেবেছে এই যুগের মতো মনে হয় বাপ মায়ের প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য এসেছে কিন্তু ওরা জানে না আল্লাহ রসুলের সাহাবিরা কোনো তাহতের কাছে ভিক্ষা চায় না তাহলে তো ইয়া কেন স্নায়ী বিশ্বাসী আপনার তো আল্লাহর কাছে সাহায্য করা চায় একজন গিয়ে আবু জাহালের ঘোরার পায় আঘাত করলো ঘোরার লুকিয়ে পড়লো আবু জাহাল ছিটকে পড়লো আরেকজন গিয়ে বেশি আকবার বলে তার কাজ সবথা করে নিয়ে আসবো আমরা মুসলমানরা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ কোরআন শুধু মুসলমানদের জন্য না সমগ্র বিশ্ব মানবতার জন্য হেদায়ত আমরাও কোরআনের দাওয়াত নিয়ে সবার কাছে ফেরি করে বেড়াই আরে তুমি যদি আমাকে মারো তাই ফের ময়দানে যেমন রসুলকে রক্তাক্ত করা হয়েছে তুমি যদি আমার গায়ে হাত তোলো তুমি আমার মুখে ঠুঠে মারো তারপরে কোরআন নি আমি তোমার দোয়ার ধরে যাবো তোমার কাছে আল্লাহর বাড়ি অবশ্যই একবার বলে আমি পৌঁছে দেবো যত করে দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে করতে পারো এই কথা বলতে না পারো আল্লাহ আমাদের কাছে কোনো সুসংবাদদাতাও আসেনি কোনো সতর্ককারী আসেনি আমরা কথা বলার কোনো রাখবো না কোনো অপসর থাকবো তোমার দুয়ারে তাড়াতাড়ি আসবো কিন্তু তুমি যদি আমার টুটি ধরতে চাও তুমি যদি আল্লাহর খেয়ে তারত্রিশ থেকে চল্লিশ সংক্ষেপে যদিও সংক্ষেপে করতে চেয়েও লম্বা হয়েছে অসুস্থ শরীরে ভেবেছিলাম কথা বলতে হতে পারবোই না কিন্তু আল্লাহ আপনাদের ইমানে যজ্ঞা না। আস্লা বিয়াস করি না যে মানুষের কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না আর আমি আশা করি এই যশোরের এই মুসলমানদের হাতে শাহ আল্লাহ আল্লাহ তালা তার খেয়েও রাখে তারপরও ইমান ছাড়বেন না এখানে আমরা একত্রিত হলাম একমাত্র আল্লার জন্য আমি আশা করি আসল জায়গায় যেন দেখা হয় আল্লাহর কাছে দয়া করে একফেলা থেকে একটা মানুষও যেন ছিটকে না পড়ে আল্লাহ সবাইকে কবল করে নি যে কথাগুলো আলোচনা হলো সবগুলো কথার উপর পরিপূর্ণ কোন আলই না ইলা লাগুন কত বল